তিন ছেলেকে নিয়ে যথেষ্ট গর্ব ছিল একদিন উনি ভাবেন যে এবার ছেলেদের বিয়ে দেওয়ার সময় হয়েছে দেখো বাবা এবার তোমাদের বিয়ে করার বয়স হয়েছে আমি চাই তোমরা নিজেদের জন্য সুন্দর পাত্রী খুঁজে নাও আর আমি চাই তোমরা নিজেদের জীবন সঙ্গিনীর সঙ্গে সুখে দিন কাটাও কিন্তু বাবা আমরা কি করে আমাদের জন্য মেয়ে খুঁজব হ্যাঁ বাবা আমাদের জন্য এই মেয়ে খোঁজার কাজটা খুবই কঠিন হবে আমি তোমার বাবা কিন্তু বলে দাও কিভাবে করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই বলবো আমাদের পরিবারে বউ খোঁজার একটা প্রথা আছে আর তোমাদেরকে সেটা মেনেই চলতে হবে কুড়োল নাও আর আমাদের জমির একটা গাছ কেটে দাও দেখো দিকে গাছটা পড়ে যেদিকে পড়বে সেদিকেই যাবে কিন্তু গাছ কাটার আগে জমিতে একটা গাছ লাগিয়ে নেবে আর আমায় কথা দাও তোমরা বাবা আমরা কেন এটা করছি একটা গাছ কাটার আগে আর একটা গাছ কেন লাগাচ্ছি কারণ গাছ আমাদের জন্য খুবই জরুরি এমনি এমনি কেটে দিলেই হবে না আমাদের চেষ্টা করতে হবে আরো অনেক গাছ লাগানো আমার জন্য ভালো আমি যে মেয়েকে পছন্দ করি সে ওদিকেই থাকে আমি উত্তরের দিকে যাব আর ওকে বিবাহের প্রস্তাব দেব। দ্বিতীয় ছেলেটি যে গাছ কাটে সেটা পরে দক্ষিণ দিকে মুখ করে এই গাছটা কি করে জানলো আমি শুরু করে কি কাণ্ড দেখো তুমি কি সত্যি সত্যি ওদিকেই যাবে জঙ্গলে কাকে বিয়ে করবে না আমি ওই দিকে তাকে বিবাহের প্রস্তাব দেয় মেয়েটির সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে যায় দ্বিতীয় ছেলে দক্ষিণ দিকে যায় এবং তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেয় সেও প্রস্তাবে তখনই রাজি হয়ে যায় দেখতে পায় বিকো কুটির দেখে অবাক হয়ে যায় কিন্তু ভেতরে ঢুকে দেখে কুটির সম্পূর্ণ খালি ওই কুটিরে কেউ ছিল না শুধু একটা ইঁদুর ও এ বাড়িতে কেউ নেই আমার চিন্তা হচ্ছে যেহেতু এখানে কোন মানুষই নেই খুবই লজ্জাজনক ব্যাপার হবে যদি আমি এখান থেকে একা ফিরে জঙ্গলে তো কোনো রাজি করানোর চেষ্টা করে ওকে দেখায় সুন্দর গান করে শোনায় ক্লান্ত ভিকুর ইঁদুরের এইসব কর্মকাণ্ড ভালোই লাগে নাচ গান শেষ হয়ে যাওয়ার পর কথা দেয় যে সে না ফেরা অব্দি সে এই বাড়িতেই অপেক্ষা করবে তিন ভাই বাড়িতে ফিরে আসে বলো তো আমাকে তোমরা নিজেদের জন্য কি বউ পেলে আমি নিজের বউ হিসাবে একটা সুন্দর দাদা তোমরা দয়া করে না আমার বউ খুবই শান্ত এবং ছোট্ট সুন্দর ও বেগুনি রঙের গাউন পরে তাহলে তো নিশ্চয়ই রাজকুমারী হ্যাঁ আর ও যখন গান গায় তখন আমার মন আনন্দে আমি চাই তোমরা এটা জানো যে তোমাদের পছন্দ করা পাত্রে রান্নাঘরের কাজে পারদর্শী কিনা ওদের বলো আমায় একটা পাঁরুটি বানিয়ে খাওয়াতে বড় দুই ভাই এই প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু ভিকু কোন উত্তর দেয় না আমার বাবা চাই আমাদের পছন্দ করা পাত্রী যেন বাবাকে পাউরুটি বানিয়ে খাওয়ায় কিন্তু তুমি তো পারবে না আমার ভাইয়েরা আমার উপর হাসবে আমি যদি বলি আমি বানাতে পারি তাহলেও কি তোমার ভাইরা হাসবে ঘন্টার আওয়াজ শুনে শহে শহে এসে উপস্থিত হয় ঘরের মধ্যে ওরা সবাই ইঁদুর কে ঘিরে দাঁড়ায় ইঁদুরটা সবার সামনে মাথা উঁচু করে মহারানীর মতনই দাঁড়িয়ে থাকে তোমরা প্রত্যেকে আমার জন্য সেরা গম্বা ছাই করে আনো দেখে অবাক হয়ে যায় যে আদেশ করা মাত্র থেকে উদাহ হয়ে যায় আর ওরা যখন আসে তখন ওদের মুখে একটা করে গমের দানা থাকে সেই সব গমগুলো নিয়ে একটা সুন্দর পাউরুটি বানায়। তিন ভাই তৈরি পাউরুটি নিয়ে যায় বাবার কাছে বড় ছেলে দেয় ময়দার তৈরি পাউরুটি খুব ভালো এই পাউরুটি আমাদের মতন পরিশ্রমী মানুষদের জন্য খুব ভালো নিয়ে আসে নিশ্চয় খুবই ধনী হ্যাঁ তাই তো ও তো বলেই ছিল মেয়েটি নাকি রাজকুমারী তো ভিকো তোমার রাজকুমারী এত ভালো গম কোথায় পেলো ও তিনবার একটা রূপর ঘন্টা বাজায় আমার বান্ধবী খুব সুন্দর সেলাই করে আমার বান্ধবীও একটাও কথা বলে না কারণ ও নিশ্চিত ছিল ইঁদুর সেলাই করতে পারে না জঙ্গলের কুটিরে যায় সব করে দেবে আরেকবার ইঁদুরটার উপর ঘন্টা তিনবার বাজায় আর সহস্র ইদুর ঘরের ভেতরে ঢুকে আসে এবং ওর সামনে চুপ করে এসে বসে আদেশের অপেক্ষায় ছিল যে খালি বাদামের খোসায় ভরে দেয় এই নাও বিকো আশা করি তোমার বাবা খুশি হবেন ভিকো বাদামের খোসাটা হাতে নিয়ে বাড়ি ফিরে আসে ওর দুই ভাই তাদের বান্ধবীদের বানানো বস্ত্রিকো বাবার হাতে বাদামের খোসাটা তুলে দেয় ওর ভাইয়েরা ওটা দেখে হাসতে থাকে বাবা বলেছিল এটা কাপড় বুনতে বাদামের খোসা নয় ওদের মুখের হাসি উড়ে যায় যখন বাবা বাদামের খোসাটা খোলে সেরা কাপড়টা কিভাবে ওই বাজায় এবং চাকরদের বলে ওকে সেরা ফাইবার এনে দিতে তারপর সেটা দিয়ে তোমার জন্য এটা বানিয়ে দেয় মনে হচ্ছে তোমার পছন্দ করা পাত্রী কোনো রাজকুমারী এবার নিজেদের পছন্দ করা পাত্রীকে বাড়িতে নিয়ে আসতে পারো আমি ওদের সঙ্গে দেখা করতে চাই ওদের কালকেই নিয়ে এসো ইঁদুরটা এই কথা শুনে খুব আনন্দ পায় ও একটা খুব সুন্দর জামা পরে ঘন্টা বাজিয়ে বলে ওর জন্য একটা গাড়ি ডাকতে পাঁচজন গাড়োয়ান সহিত অবিলম্বে একটা বাদামের গাড়ি চলে আসে এবং পাঁচটা ইঁদুর ওটা টেনে নিয়ে যায় ভিকু এটা দেখে অবাক হয়ে যায় ইঁদুরটা গাড়ির ভেতরে গিয়ে বসে সামনে থাকে মানুষ জঙ্গল দিয়ে যেতে যেতে ওরা এক শহরের কাছাকাছি চলে আসে একটা নদী বয়ে যাচ্ছিল মাঝখান দিয়ে ওরা নদীর ওপরে থাকা ব্রিজ পেরিয়ে যায় ওরা যখন ব্রিজ বেরোচ্ছিল ডুবিয়ে দিলে তোমার জীবন সঙ্গী ওই ইঁদুর গুলো জোরে জোরে হাসতে হাসতে চলে যান খুব মন খারাপ হয়ে যায় ও নিচে নদীতে দেখে কিন্তু একটা সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে নদীর অন্যদিকে পারে। যেটাকে টেনে নিয়ে যাচ্ছিল পাঁচটা বড় বড় ঘোড়া সবচেয়ে সুন্দর একটা মেয়ে গাড়ির ভেতরে বসেছিল এই সুন্দর গাড়িটা দেখে ভিকু খুব ভালো লাগে ও নিজের জীবন যখন আমি ইঁদুর ছিলাম আমি নিশ্চিত আবার রাজকুমারী হয়ে যাওয়ায় তুমি আমায় ছেড়ে দেবে না তুমি ওই ইঁদুরটা আমি এক রাজকুমারী অভিশাপ ওরকম হয়ে গেছিলাম এটা কোনোদিনই ভাঙতো না যদি না তুমি আমায় নিজের জীবন সঙ্গী হিসেবে এরপর ওরা ভিকুর বাড়ির দিকে যাত্রা শুরু করে ভিকুর বাবা এবং তার ভাইয়েরা ভিকুর জীবন সঙ্গে একজন রাজকুমারী দেখে একেবারে হতবাক হয়ে যায় বাবা এই হলো আমার জীবন তোমার জীবন সঙ্গিনী তো সত্যি সত্যি রাজকুমারী যদি আমাদের গাছগুলো জঙ্গলের দিকে মুখ করে পড়তো তাহলে আমরাও রাজকুমারী কে পেতাম কিন্তু এটা ওদের ভুল ধারণা ছিল ভিকো রাজকুমারী পেয়েছিল নিজের সদয় স্বভাবের জন্য এমনকি একটা ছোট্ট ইঁদুরের প্রতিও ভিকর বাবা তাদের আশীর্বাদ করেন এবং তারা বিয়ে করে নেয় ওরা একে অপরকে খুব ভালোবাসত তাই ওরা বিয়ের পর সুখে সংসার করতে থাকে